পাপ কাজে দুনিয়ার ক্ষতি নেক কাজ করার আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করা ও আখিরাতের সুখ লাভ করা এবং পাপ কাজ হতে বেঁচে থাকার আসল উদ্দেশ্য হচ্ছে আখিরাতের আজাব ও আল্লাহ আল্লাহতালার গজব হতে মুক্তি লাভ করা কিন্তু কিন্তু আজকাল সাধারণ লোকেরা দুনিয়ার লাভ লোকসানকে বেশি বুঝে তাই পাপ করলে দুনিয়াতে কি কি ক্ষতি হয় এবং নেক কাজ করলে দুনিয়াতে কি কী লাভ হয় তার কিছু বর্ণনা এখানে দেয়া হলো আশা করা যায় যে লোকেরা অত্যন্ত দুনিয়া লাভের আশায় কিছু নেক কাজ করবে এবং দুনিয়ার লোকসানের ভয়ে পাপ কাজ ত্যাগ করবে পাপ করার দরুন যেসব ক্ষতি হয় তা নিম্নরূপ এক দিনই ইলম হতে মাহরুম তথা বঞ্চিত থাকতে হয় দুই কামাই রোজগারের বরকত উঠে যায় তিন আল্লাহর প্রতি মহাব্বত থাকে না চার লোকের কাছে যেতে ইচ্ছা হয় না পাঁচ কাজকর্মের মধ্যে অনেক বাধাবিঘ্নয় আসে ছয় অন্তর কালো হয়ে যায় সাত হৃদয়ের বল থাকে না আট কাছ হতে মাহরুম থাকতে হয় নয় হায়াত কাটা যায় 10 এক পর অন্য গুণা সংগঠিত হতে থাকে তবা করার ইচ্ছা ক্রমশ কমজোর হয়ে যায় এগারো কিছুদিন পর পাপের প্রতি যে একটা ঘৃণা ছিল সেটাও চলে যায় বারো মন্দকাজের কাজের নমরুদ সাদ্দ ফির আউন আবু জাহর প্রমুখ আল্লাহর দুশ্মনদের উত্তরাধিকারী ও সহগামী হতে হয় তেরো আল্লাহর নিকট মানসম্মান কিছুই থাকে না চোদ্দো অন্য জীবজন্তু পাপের দরুন কষ্ট পেয়ে প্রতি লানত করে পনেরো জ্ঞান বুদ্ধি হ্রাস পেতে থাকে ষোলো রসলুল্লাহ সাল সালামের বদয়ার ভাগিদার হতে হয় ১৭ ফেরেস্তাদের ন্যাকদোয়া হতে মাহরুম হতে হয় আঠারো দেশের স্বস্য ফলা দিতে বরকত থাকে না ১৯ সরম ভরম চলে যায় আল্লাহ আল্লাহতালার ভক্তি অন্তর থেকে উঠে যায় একুশ আল্লাহর নেয়ামত হতে মাহরুম হয়ে যায় বাইশ বালামুসিবত নাজিল হয় তেইশ তাকে পদশৃঙ্খলে নিন্দা করা হয় ২৪ শয়তান তার চিরসাথী হয়ে যায় ২৫ তার দিল প্রেশান থাকে ২৬ মৃত্যুকালে তার মুখ দিয়ে কালিমা বের হয় না সাতাশ আল্লাহ তাল রহমত হতে নিরাশ হয়ে অবশেষে তবাবতিরকেই তার মৃত্যুবরণ হয় ইত্যাদি নেক কাজের দুনিয়াবী লাভ এক নেকাজ করার ফলে কামাই রোজগারে বরকত আসে দুই কষ্ট ও অশান্তি দূর হয় तीन दिलर मकसूद सहजीपूरण है चार जीवन शांति पा जाए पांच देश रीतिमत बृष्टि है छय अतिबृष्टि अनावृष्टि है सत बला मुसीबत दूर है आठ आल्ला सकल क्या मदददान कर नय नैक लोकर अंतर नैक कति मजबूत रखार जने फेरस्तर के हुकुम कर दस खाटी सम्मान पाव जाए मर्यादा बृद्धि है एगारो लोकर अंतरे मोहब्बत सृष्टि है বারো কোরআনুলকারী তার জন্যে রহমত হয় ১৩ জানের এবং মালের ক্ষতি হলে তার পরিবর্তে উত্তম জিনিস পাওয়া যায় ১৪। ক্রমশ নিয়ামত বৃদ্ধি হতে থাকে মালও বাড়তে থাকে ১৫ দিলে শান্তি আসে ষোলো আওলাদদের মধ্যে এর প্রভাব পড়ে সতেরো জীবিত অবস্থায় গায়ে ভোতে সুসংবাদ পাওয়া যায় আঠারো মৃত্যুকালে ফেরাস্তাগণ সুসংবাদ শোনায় উনিশ অভাবের সময় মদত পাওয়া যায় বিশ অন্তরের বিশৃঙ্খল চিন্তাভাবনা দূর হয় একুশ রাজত্ব ও কর্তৃত্ব স্থায়ী হয় বাইশ আল্লাহর গজব দূর থাকে তেইশ আয়ু বৃদ্ধি পায় চব্বিশ অনাহার ও অর্ধাহারের কষ্ট হতে মুক্তি পাওয়া যায় পঁচিশ অল্প জিনিসে বেশি বরকত পাওয়া যায়